গত পর্বে আমরা আলোচনা করেছিলাম চারটি প্রাথমিক বিষয়ের প্রথমটি অর্থাৎ আজ আমরা আলোচনা শুরু করব চারটি প্রাথমিক বিষয়ের দ্বিতীয়টি নিয়ে আলমাস দ্বিতীয় মাস আল্লাহ হলো দ্বিতীয় বিষয় হলো আমল করা এক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে ইসলামে কিভাবে কাজ বা আমলের শ্রেণী বিভাগ করা হয়েছে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 হারাম কাজের ক্ষেত্রে রিল্ম প্রয়োগ ও বাস্তবায়নের অর্থ কি বাস্তবায়নের অর্থ হল সেগুলো বর্জন করা হারাম কাজ ও যেসব কাজ শির্ক সেগুলোর ব্যাপারে রিল্ম প্রয়োগ করাও করাল করার অন্তর্ভুক্ত আর এসব ব্যাপারে রিল্ম প্রয়োগের অর্থ হল এগুলো পরিত্যাগ করা এগুলো থেকে দূরে থাকা পাপ ও শির্ক ত্যাগ করা রিল্ম অনুযায়ী আমল করার অন্তর্ভুক্ত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 সালাফদের সাথে আমাদের পূর্বসুরুদের সাথে আমাদের বর্তমান সময়ের মানুষদের একটা বড় পার্থক্য হল এল অনুযায়ী আমল করা আল্লাহ সুহায় ৪৪ নাম্বার আয়াতে বলেছেন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 যা আপনি জানেন যা আপনি প্রচার করেন সেটা অনুযায়ী আমল না করার ব্যাপারে আল্লাহ সুবাহানহ তালা তিরস্কার করেছেন এ আয়াতটি নাজিল হয়েছিল বনি ইসরাইলের আলিমদের ব্যাপারে তবে এটি উম্মাতে মোহাম্মাদীর আলিম সাধারণ মানুষ এবং অন্যান্য সকল মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য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 এ ব্যাপারে সঠিক মত হল সৎ কাজের আদেশ মন্দ কাজে নিষেধ আর নিজের ক্ষেত্রে তার বাস্তবায়ন এ দুটো আলাদা জিনিস দুটো পৃথক জিনিস সৎ কাজের আদেশ ও মন্দ নিষেধ করা একটা দিক আর নিজের ক্ষেত্রে তার বাস্তবায়ন হল আরেকটা আলাদা দিক দুটো করাই বাধ্যতামূলক তাই কোনো একটি যদি ছুটে যায় তাহলে অন্যটি ছেড়ে দেয়া যাবে না এক্ষেত্রে আরেকটি মত আছে তবে এটাই হলো সবচেয়ে সঠিক মত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 যে কাজ থেকে আমি তোমাদের নিষেধ করছি আমার কোনো তাও নেই আমি তারই উপর তাওয়াকুল করছি এবং তার কাছেই ফিরে যাই বুখারি ও মুসলিমে একটি হাদিস আছে হাদিসটি মনোযোগ দিয়ে শুনুন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يجاء بالرجل يوم القيامة فيلقى في النار فتندلق أقتابه في النار فيدور كما يدور الحمار برحاه فيجتمع أهل النار عليه فيقولون أي فلان ما شأنك أليس كنت تأمرنا بالمعروف وتنهنا عن المنكر قَالَ كُنْتُ آمُرُكُم ولا وَلَا آتِيهِ عن المنكر الْمُنْكَرِ وَآتِيهِ اسماع ابن زعيد رضي الله تعالى عنه بولي چھن امی رسول الله صلى الله عليه وسلم کے بولتے شننے چھ جے قیام تیر دین ایک جن بکتی کے آنا حبے اے بان تاکہ جہنم میں رکھا حبے ارکتی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 देख ना, ना, ना शेखन की उचित आनी ए जहां नामे की तरह अबाकृत होता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 লেখক বলেছেন এ হলো এমন এক ব্যক্তি যার আমা সে প্রশ্নের জবাব দেয়া ছাড়া কেউ এক পাও অগ্রসর হতে পারবে না যে বিষয়টির ব্যাপারে সে প্রথমে জিজ্ঞাসিত হবে তা হল কিভাবে সে তার জীবন কাটিয়েছে দ্বিতীয় প্রশ্ন হবে তার জ্ঞানের ব্যাপারে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 আমরা এখানে উল্লেখ করছি কারণ দ্বিতীয় প্রশ্নটি হল জ্ঞানের ব্যাপারে অর্জিত জ্ঞানের উপর আমল করা হয়েছে কিনা প্রশ্নের উত্তর দিতেই হবে। আর তাই মস্তিষ্ক মজুত করে রাখার জিনিস না এইম হল আমলের জন্য আত্মাবারানিতে একটি হাদিস আছে আল কাবির এবং আল মন্দির হাদিসটিকে সহাই বলেছেন আব্দুক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 এটা হল নবী মুহাম্মদ দেখলেন যাদের ঠোঁট ও জিব্বা গুলো আগুনের ছুরি দিয়ে কাটা হচ্ছিল প্রতিবার কাটার পর এগুলো আবার পূর্বের অবস্থায় ফেরত যাচ্ছিল তারপর সেগুলো আবার কাটা হচ্ছিল এভাবে চলতেই থাকছিল পাশে জিব্রিল্লাম ছিলেন এরা এভাবে তারা যা বলত নিজেরা তা করতো না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 হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এমন থেকে যা উপকারে আসে না এমন অন্তর থেকে যাতে আল্লাহর ভয় নেই এমন নাচ থেকে যা পরিতৃপ্ত হয় না এবং এমন দোয়া থেকে যার উত্তর দেয়া হয় না রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলছেন আমি অনুপকারী জ্ঞান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই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 যারা নবী মোহাম্মদ এবং অন্য সব রাসুলের মানহাজ অনুযায়ী হৃদায়তের উপর দীর্ঘ তারাই এখানে আসে তারাই এই লেকচার শুনে আর তারাই হল ইলাহা ইর বাহক এমন মানুষেরাই উম্মাকে পুনর্জীবিত করে এবং সাধারণত এমন মানুষেরাই রাসুলদের এবং পূর্ববর্তীদের মতো পরীক্ষিত হন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 তাহলে সেটার ফলাফল আমাদেরকে মত হতাশ করবে আসুন নিজেদের সাথে পানিতে ভেজা কম্পমান পাখির মতো হয়ে দোয়া করেছে ভিকা চেয়েছে আল্লা সুবহান যেন তাকে এমন আইন থেকে হেফাজত করেন যা উপকারে আসে না আল্লা সুবাহান সহজ করুক আমাদের জন্য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 আমাদের ওইসব লোকদের প্রয়োজন নেই যারা ইসলামকে বদলে দিতে চায় উম্মাকে টেনে তোলার কারিকুলাম নির্দেশনা আমাদের সামনে আছে এবং চোদ্দশো বছরের বেশি সময় ধরেই এটা অপরিবর্তিত আমাদের সামনে আছে সমস্যা হলো প্রয়োগে সমস্যা হলো বাস্তবায়নে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ দয়া করতেন রাসুল্লাহ সাল্লাহ আলী হোসাল সাহাবিদের প্রয়োগ করাতে সফল হয়েছিলেন আমরা আজ কাগজে ছাপানো যেসব আয়াত হাদিস পড়ি রাসুল্লাহ সাল্লু সেগুলো গেঁথে দিয়েছিলেন তিনি একে এমন এক দিক নির্দেশনায় পরিণত করেছিলেন যার উপর সাহাবিদা আমল করেছিলেন এবং তাদের জন্য এটি একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থায় পরিণত হয়েছিল এটাই হলো তাদের সাফল্যের রহস্য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 তেরো বছর ধরে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই আনহুমদের অন্তরে গেথে দেয়ার কাজে ব্যস্ত ছিলেন তিনি তাদের অন্তরে এই বসিয়ে কাগজে না সিটিতে না ইউটিউব কিংবা ইন্টারনেটে না আজকে সবচেয়ে প্রাথমিক পর্যায়ে একজন তালিবুল আলিমের কাছেও যত বই থাকে উম্মাহকে পুনরুজ্জীবিত করা অনেক আলিমের কাছেও এত বই ছিল না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 সব মিলিয়ে ইতিহাস বিখ্যাত আলীমদের চেয়েও অনেক বেশি কাগজে কলমে এখন আমাদের কাছে আছে সুরা ইউসুফের আটষট্টি নাম্বার আয়াতে আল্লাহ সুবাহামকে বলেছেন আর সে ছিল জ্ঞানী কারণ আমি তাকে শিখিয়েছিলাম এই আযাতের তাকে দান করা তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি অননেশন করা হয় প্রয়োগ করার জন্যই তাই কখনো আমল করার জন্য অর্জন ছেড়ে দিও না আর জন্য আমল করা ছেড়ে দিও না সুফিয়ানা সাউরি রহমাউল্লাহ এখানে কি বলতে চাচ্ছেন মূলত তিনি এখানে বলছেন যে রিল এবং রলের প্রয়োগ পরস্পর অবিচ্ছেদ্য একটিকে অপরটি থেকে আলাদা করা যায় না ইমাম আহমদ ইবনে হাম রাহিমাহুল্লাহ তার ছাত্রদের একবার বলেছিলেন আমি এমন কোন হাদিস বর্ণনা করিনি যেটার উপর আমি নিজে আগে আমল করিনি একবার আমি একটা হাদিস দেখলাম যে রাসুল উহ সালাহ আলহুসাল্লাম আবু তিবার কাছে হিজামা করার জন্য গিয়েছিলেন এবং এজন্য তাকে এক দিনার দিয়েছিলেন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 বিশ বছর ধরে দিন রাত প্রতিদিন তিনি ঠিক আগের দিনের চেয়ে তার পরের দিন বেশি আমল করেছিলেন এলমের প্রয়োগ করেছিলেন তিনি রাহিমাহুল্লাহ সালাফগঞ্জ যখন এলমুখী হতেন ইলম অর্জন করতেন তখন সেটা তাদের মধ্যে প্রকাশ পেত তাদের নম্রতা তাদের বিনয় তাদের কথা ও তাদের আমলের মধ্য দিয়েই সেই এলম প্রকাশ পেত এভাবে এলম তাদেরকে প্রভাবিত করত আজকে এমন অনেক তালিবুল আছে যারা আগে বারে সময় কাটাতো এখন তারা তালিবুল হবার দাবি করে এবং উম্মার মহিরুদের বিরুদ্ধে তাদের মুখের লাগাম খুলে দেয় আল্লা সুবাহ এবং তার রাসুল সাল্লাহ আলাই খিদমাতে তারা যাদের জুতাতে লেগে থাকার ধুলার সমান হতে পারে না মাত্র কিছুদিন আগে সময় কাটাতে আর এখন হঠাৎ করে হয়ে তুমি করা শুরু করে দিয়েছ এখানে আমি শুধু মুরজিয়াদের কথা বলছি না বরং ওইসব লোকদের কথাও বলছি যারা ইচ্ছায় বা অনিচ্ছায় মডার্নি সাথে এক হয়ে সত্যিকারভাবে ভাবে তাহিদের অনুসারীদের বিরুদ্ধে লাগামহীন কথা বলে দুই দিন আগে র্যাপ ড্যান্স করত এখন সে উম্মার মহিরুদের বিভ্রান্তের মতো রিফিউট করে বার ও ক্লাবে সময় কাটাত আগে আর এখন রিফিউট করে অপবাদ দেয় আলিম এবং ওইসব মানুষ যারা তাদের জীবন এবং সম্পদ আল্লাহ সুবাহ রাহে উজাড় করে দিয়েছে তাদের বিষাক্ত গোস্ত চাবায়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 তারা নিশ্চয়ই তার দুতে এ ব্যাপারে জোর দিবেন আবার অনেকে আছে তীরের বেগে আল ওলা বার বই পড়ে শেষ করে ফেলবে ধারালো তীরের মতো তারা ঢুকে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 স্তাসকে হঠাৎ করে এতক্ষণ চুপ থাকতে দেখে আবুল আব্বাস বললেন করে চুপ করে গেলেন করলেন। তারপর তিনি এ কবিতা আবৃত্তি করলেন যার তাকওয়া নেই এখানে তার নিজেকে ইঙ্গিত করছিলেন এমন মানুষ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 এ দুআর অর্থ বুঝতে পারছেন আপনারা কথার ফুলঝুড়ি আর বরং এর মাধ্যমে আমি আপনাদের অনুপ্রাণিত করতে চাইছি অর্জিত এলমের উপর আমল করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে চাইছি মানুষকে যে কাছ থেকে বিরত থাকতে বলছেন আপনি নিজেও তা থেকে বিরত হন